আবু হুরাইরাহ হতে বর্ণিত নবী সাল্লাহাম বলেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার নিজের আশ্রয় দিবেন। এক ন্যায়পরায়ণ শাসক দুই সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে তিন সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে চার সে দু ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর আসতে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য পাঁচ সে ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি ছয় সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না সাত সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দু চোখ দিয়ে ধারা বইতে থাকে